আচ্ছা কিভাবে হইলে তার উদ্দেশ্য যেভাবে জানাজা ঘটছেন সেভাবে হবে জানাজার মধ্যে চারটা তাকবির হবে আর প্রথম তাকবিরের পরে চোরাল পাড় তৃতীয় তাকবিরের পরে দোয়া ইনে আব্বাসের তরিকা নেই আবু বকরের তরিকা নেই ইবনে আব্বাস রাধি আল্লাহ সরাসরি বলছেন তিনি যখন জানাদা ইমামতি করতেন তখন তিনি সুরাল জানাদার মধ্যে জোরো জোর করতেন তখন লোকেরা যাতে জানতে পারে ভালো করে যে জানার মধ্যে এই এজন্য আমি জোর জোরে পড়ব তাহলে ইবনে আব্বাসের তরীকা হলো কি জোর জোরে পড়া আমাদের ডক্টর আব্বাসের দেখিনি শুনি নেই জানি না হেরে চিনি না ডক্টর ইমামোসেনে চিনি থাকবে না ইমানে চলে যাবে আগে ইবনে আব্বাস ইমাম আবহানী পারছেন যে আমার কোনো কোনো কথা যদি কথার খেলা পায় আমার কথা ছেড়ে দিবে সাহাবাইকরামের কথা কে গ্রহণ করবা তাহলে আপনার ইবনে আব্বাসের কথা যখন এসে গেছে সহি সহিদে সুতরাং আপনি সেখানে ইবনে আব্বাসের কথা গ্রহণ করবেন